প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন বিভিন্ন ইসলামের মসলা মশাইল আহকাম হালাল হারাম ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করছেন আল্লাহ তৌফিক দেন সেই অনুযায়ী আমল করার আমাদেরকেও তৌফিক দেন যেন আমাদের মাঝে এখলাস আসে আল্লাহতালা কবুল করেন আল্লাহ আমিন আজকের আলোচনায় আমি কয়েকটি কথা বলবো যেটা হচ্ছে আকিদা সংক্রান্ত আকিদার বিষয়ক আল্লাহ আল্লাতলা আমাদেরকে নাফস করতে বলেছেন তার মানে মনকে পরিষ্কার করতে বলেছেন মনের জমিকে পরিচ্ছন্ন করতে বলেছেন সেখানে গাছ লাগাবার আগে আগাছা দূর করতে বলেছেন কাদ আফলাহামান জাক্কাহা ওয়াকাত খাহ দসা এই যে অন্তর আল্লাহ সৃষ্টি করেছেন এই অন্তরকে যে পবিত্র করবে সে সফল হবে আর যে অপরিচ্ছন্ন অপবিত্র রাখবে সে ধ্বংস হবে সে ক্ষতিগ্রস্ত হবে এখন মনকে মনের জঙ্গলকে কিভাবে পরিষ্কার করা যায় আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলছেন একবার হোদাই বিয়াতে নামাজ পড়লেন ফজরের নামাজ রাত্রে বৃষ্টি হয়েছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের রব কি বলেছেন জানো তোমাদের রব বলেছেন যে আজকে সকালে কিছু লোক মোমেন হয়ে গেছে কিছু লোক কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে তারা আল্লাহর প্রতি মোমেন এবং তারকার প্রতি কাফের আর যারা বলেছে যে অমোক চক্রের ফলে অমোক তারকার ফলে আজ বৃষ্টি হয়েছে সে তারকার প্রতি মোমেন আর আল্লাহর প্রতি কাফের এখানে আর কথা বোঝা যায় যে মানুষ সহজে কাফের হয় একটা কথা মনে করলো ধারণা করলো কাফের হয়ে গেল আর একটা কথা বোঝা যায় যে আপনাকে একই সঙ্গে মোমেন্ট হতে পারে না আপনি মোমেন কার্লা যে ব্যক্তি তাগুতের প্রতি কাফের হবে তাগুত অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে শুধু আল্লাহর প্রতি ইমান আনলেই হবে না সঙ্গে সঙ্গে তাগুতের প্রতি কাফের হতে হবে বাতিল মাহবুদকে অস্বীকার করতে হবে তবেই একজন হবে খাঁটি মুসলিম খাঁটি মোমেন এখন টলটলায় এই ইমান হঠাৎ করে সরাত করে পানির মতো গড়িয়ে যায় কচু পাতা থেকে এই ইমানকে রক্ষা করার উপায় কি এই ইমানকে রক্ষা করতে হবে আপনার বেড়া দিয়ে ঘেরা দিয়ে যাতে করে আপনার এই ইমান গড়িয়ে না যায় শরৎ করে নেমে না যায় এমন কিছু আকিদা বিশ্বাস আছে যে মানুষ এই রকম কোন আকিদা বিশ্বাস রাখার ফলে তার বুক থেকে ইমানটি সরাত করে চলে যায় পাখির মতো উড়ে যায় কিচ্ছু না তাকে খালি মনে ভাবতে হবে এখন সেই শ্রেণীর কিছু আঁকিদা মানুষের মাঝে প্রচলিত আছে আমি দর্শক মণ্ডলীর লাভের জন্য উপকারের জন্য আমি একটা একটা করে বলবো এ সাধারণত সব অধিকাংশ মানুষের মধ্যে আছে তাদের মধ্যে অনেকে জানে অনেকে জানে না যারা জানে না তারা সংশোধন করে নেবে এই আশাতেই আমি বলবো প্রথম প্রশ্ন হলো আল্লাহতালা আছেন কোথায় আল্লাহ কোথায় আছেন আমি উত্তর বলছি আল্লাহ তালা আছেন সব জায়গায় আল্লাহ তালা আছেন সব জায়গাতে অধিকাংশ মানুষ মনে করে যে আল্লাহতালা সব জায়গাতে আছেন কিন্তু যদি তাকে প্রশ্ন করা হয় সব জায়গায় বলতে পায়খানা তো আল্লাহ তালা কি পায়খানে আছেন তখন হ্যাঁ তা না তাহলে কি করা হয় তা সব জায়গায় কি করে হলো তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার নিচে পায়ের তলায় কি আল্লাহ আছেন তাহলে কি করে হলো তাহলে সব জায়গায় আছেন মানে কি আল্লাহ তালা সব জায়গায় নেই অনেকে বলে আল্লাহ তালা আছেন মোমেনের হৃদয়ে তাহলে মোমিনের হৃদয়ে যদি আল্লাহ থাকেন তো আজ বিশ্বের বুকে কতগুলো মোমেন আছে যতগুলো মোমেন আছে ততগুলো আল্লাহ হয়ে যাবে না ওই যে ওদের মতো হয়ে গেল যত কল্যা তত আল্লাহ ওদের কথা এসিদের কথা যত কল্যাহ তত আল্লাহ প্রত্যেক মানুষের কাছেই বলছে ভগবান আছে তাহলে তাদের কথাও সঠিক না যারা মনে করে যে প্রত্যেক মুমেনের হৃদয়ে আল্লাহ আছে কেউ কেউ মনে করে যে আল্লাহ কোথায় আছেন কেউ জানে না আল্লাহ কোথায় আছেন কেউ জানে না তার মানে আল্লাহ যেখানে আছেন সে কথা কেউ জানে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহে বলেছেন যে জানে না যে তার আল্লাহ কোথায় আসমানে না জমিনে সে কাফের যে নিজের আল্লাহকে চেনেন না আসমানে না জমিনে কোথায় আছে সে কি করে মুসলমান হতে পারে সুতরাং যারা ধারণা করে যে আল্লাহ কোথায় আছেন কেউ জানে না এবং সে নিজেও জানেন যে আল্লাহ কোথায় আছেন তার ইমান তার ইসলাম কেমন বুঝতে পাচ্ছেন। যার জন্য পাঁচ পাঁচোয়াক্ত নামাজ পড়ে যার জন্য কোরবানি করে যার জন্য হজ করে যার জন্য রোজা রাখে সেই আল্লাহ তাকে জানে না কোথায় কোথায় তিনি এরকম যারা বিশ্বাস রাখে তাদেরও ইমানের অবস্থা বুঝতে পাচ্ছেন। সুতরাং সঠিক বিশ্বাস হল আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ কোথায় আছেন আরসের ওপরে আছে আরো কোথায় আছে এই যে আমাদের বিশ্ব পৃথিবী পৃথিবীর ওপরে আমরা যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখছি এগুলো কোন আসমানে আছে প্রথম আসমানের নিচে ওলা কাজ দুনিয়া বে মাসাবিহ নিকটবর্তী আসমানকে অথবা দুনিয়ার আসমানকে আমি মাসাবিহ প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি তারকা মণ্ডলী চন্দ্র সূর্য আমি সুসজ্জিত করেছে। তার মানেই প্রথম আসমানের নিচে তারপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান কটা আসমান সাতটা আসমান এই সাত আসমানের ওপরে কি আছে কুরসি কুরসি কত বড় আর আপনারা জানেন সূর্য কত বড় পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য এরকম সূর্য তারা বিশ্বে কত আছে তার উপরে আসমান কি বিশাল আসমান তার উপরে আসমান তার উপরে আসমান তারপরে আছে কুরসি কুরসি কত বড় কুরসিও কুরসি আসমানকে পরিব্যাপ্ত হয়ে আছে তার মানে জমিন তো বটেই সমস্ত আসমান থেকেও বড় হলো কুরসি তার মানে পরিব্যাপ্ত আছে আর সেই কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা কুরসি আল্লাহর পা রাখার জায়গা তার উপরে আরস আর সে আজিম আল্লাহ তালার মখলুকাতে সব থেকে বড় মখলুক সবথেকে বড় সৃষ্টির নাম কি আরস সেই আরসে আছেন আল্লাহ এই জন্য আল্লাহ আকবর আল্লাহ সবার চাইতে বড় সব জিনিস থেকে বড় মর্যাদায় বড় এবং সব ভাবেই বড়ো আল্লাহ তালা সবচেয়ে বড় আল্লাহ আছেন কোথায় আর রাহমান সেই আরসের উপরে আল্লাহ তালা আছেন তাহলে যে মুমিন জানে না তার আল্লাহ কোথায় আছে অথচ কোরআনে আল্লাহ বলছেন কুদরতের অপব্যাখ্যা আল্লাহ আছেন সাত আসমানের উপরে কুর্সি কুরসি হচ্ছে আল্লাহর পা রাখা জায়গা অনেকে অবাক হবেনা আল্লাহর আবার পা আছে নাকি আল্লাহর পা আছে কিন্তু কেমন কেউ জানে না কি করে জানবো টেবিলের পা আলাদা হাতির পা আলাদা মানুষের পা আলাদা হ্যাঁ পশুদের পা আলাদা কার পা কেমন কি করে জানবো আল্লাহ তালা দেখলে কি করে বলা যাবে আল্লাহর পা কেমন আছে যখন তখন আমরা সেটাকে বিশ্বাস করবো হাতের কথা আল্লাহ করবো ওই যে যখন জাহান্ন জাহান নামে চলে যাবে জাহান নামকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন জাহান নাম তোমার পেট ভরলো পরিপূর্ণ হলে তখন জাহান নাম কি বলবেদ বেশি আছে নাকি আল্লাহ বেশি আছে তখন আল্লাহ তালা নিজের পা ভরে দেবেন আর তখন যাহান নাম সংকুচিত হয়ে বলবে কাক কাক তেমন যথেষ্ট যথেষ্ট যেগুলো আল্লাহর পা আছে আল্লাহ না আল্লাহতালা দিনে বিচারের জন্য উপস্থিত হবেন আল্লাহ তালা আসবেন উপস্থিত হবেন আর আল্লাহ তালার পায়ের রলা দেখে মোমেনরা চিনতে পারবে ফলে তারা শেষদায় পচিত হবে আর মোনাফেকরা সিজদা করতে যাবে আর তাদের পিঠ পাটার মতো হয়ে যাবে উল্টে উল্টো দিকে উল্টে যাবে আনসা সিজদার জন্য ডাকা হবে সেজদা করতে পারবে না দুনিয়ার বুকে তাদেরকে সেজদা করতে ডাকা হতো সেজদায় হাজির হতো না অথচ তারা নিরাপদ ছিল সুস্থ ছিল মসজিদে আসতো না তাই না আর আখেরাতে আল্লাহকে দেখে সেজদা করতে যাবে কিন্তু সেজদা করতে পারবে যাই আল্লাহর পা আছে বুঝলাম তো কুরসি হল আল্লাহর পা রাখার জায়গা তার ওপরে হচ্ছে আড়স আড়সের উপরে আল্লাহ তালা আছেন তাহলে বুঝতে পারলেন আল্লাহ সঠিক জায়গা আল্লাহ কোথায় আছেন আল্লাহ আছেন আরসের উপরে তাহলে যারা বলে আল্লাহ সব জায়গায় আছেন এ কথা ঠিক না না ঠিক না বরং তাদের কথা এক হিসাবে ঠিক সেটা কি আল্লাহ আল্লাহতালার দৃষ্টি সব জায়গাতে আছে আল্লাহ তালার জ্ঞান সব জায়গাতে আছে আল্লাহ তালার সাহায্য সব জায়গাতে আছে আল্লাহ তালার শক্তি সব জায়গাতে আছে কিন্তু আল্লাহ আল্লাহতালার সত্তা আরো আছে কিন্তু আল্লাহ যে বলেছেন তোমরা যেখানেই থাকো একজন থাকলে দ্বিতীয় জন আমি দুজন থাকলে তৃতীয় জন আমি আল্লাহতালা ধৈর্যশীল যে সাথে থাকেন তাহলে তার উদ্দেশ্য হলো সাহায্য সহযোগিতা ইত্যাদি মোশার হারুনকে বলেন যাও আমি তোমাদের সাথে আছি তোমরা অন্যের কাছে যাও আমি তোমাদের সাথে আছি তার মানে কি সাহায্য সহযোগিতা নিয়ে ঠিক আছে আল্লাহর সত্তা কোথায় আরও সেরকম যারা বলে আল্লাহ মোমেনের হৃদয়ে আছে তারা যদি মনে করে আল্লাহ সত্তা মুমিনের হৃদয়ে আছে ভুল সঠিকটা হলো যে আল্লাহ জিকির মোমেনের হৃদয়ে থাকে মোমেন সর্বদা আল্লাহকে স্মরণ করে তার মানে এই নয় যে আল্লাহ আল্লাহ সত্তা মুমিনের হৃদয়ে আছে হতে পারে না এই হলো অর্থ যে আল্লাহ তালার জিকির আপনি হয়তো বলেন যে আমি এখানে আছি আমার ছেলেটা আমার মনে আছে আমার হৃদয়ে সময় আমার অমক আমার সব সবসময় আমার হৃদয়ে আছে বলেন না বলেন না তার মানে হৃদয়ে বসে আছে না না তার স্মরণ তার ছবি আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে আল্লাহ আছে আবার আপনাদেরকে বাকি কথা বলবো সাথে থাকুন কাছে থাকুন সালাম আলাইকুম আহমতুল আমি আপনারা দেখছেন উইটনেস ডাক দেখুন সম্মুখ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে रसुल्ला कल्याणकर विपद नेमे इले धर्य धारण करल्याणकर सही मुस्लिम चतुर्थ खंड मन गड़ानो अध्याय हादिर संख्या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 একজন থাকলে দ্বিতীয় জন আমি দুজন থাকলে তৃতীয় জন আমি আল্লাহতলা ধৈর্যশীল যে সাথে থাকেন হ্যাঁ তাহলে তার উদ্দেশ্য হল সাহায্য সহযোগিতা ইত্যাদি মোসার হারুনকে বললেন যাও আমি তোমাদের সাথে আছি ফ্রের কাছে যাও আমি তোমাদের সাথে আছি তার মানে কি সাহায্য সহযোগিতা নি ঠিক আছে আল্লাহ সত্তা কোথায় আরও সেরকম যারা বলে আল্লাহ মোমিনের হৃদয়ে আছে তারা যদি মনে করে আল্লাহ সত্তা মোমিনের হৃদয়ে আছে ভুল সঠিকটা হলো যে আল্লাহ জিকির মুমিনের হৃদয়ে থাকে মোমেন সর্বদা আল্লাহকে স্মরণ করে তার মানে এই নয় যে আল্লাহ আল্লাহর সত্তা মুমিনের হৃদয়ে আছে হতে পারে না এই হলো অর্থ যে আল্লাহ জিকির আপনি হয়তো বলেন যে আমি এখানে আছি আমার ছেলেটা আমার মনে আছে আমার হৃদয়ে সময় আমার অমক আমার সবসময় আমার হৃদয়ে আছে বলেন না বলেন না তার মানে কি সে এসে আপনার হৃদয়ে বসে আছে না না না তার স্মরণ তার ছবি এই আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে আল্লাহ তালা স্মরণ আপনার হৃদয়ে আছে কিন্তু আল্লাহ তালা আরো আছে ঠিক আছে নম্বর দুই আল্লাহ তালা সাকার না নিরাকার যে আল্লাহ সম্পর্কে আমরা জানি শুনি বলি বুঝি সেই আল্লাহর আকার আছে না তিনি নিরাকার আল্লাহর আকার আছে তবে সেই আকার কেমন কেউ বলতে পারে না দুনিয়ার বুকে কেউ তাকে দেখেননি দিব্য চক্ষুতে কেউ দেখেনি নবীরা দেখেননি নবী দেখতে চাইলেন তো বিদ্যুতের মতো আঘাত খেয়ে বেহুস হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাম মেরাজে দেখেছেন কিনা না মতভেদ আছে সঠিক হল আল্লাহর নবী মেরাজেও দেখেননি তবে তিনি স্বপ্নে দেখেছিলেন আল্লাহ নবী সালাম বলছেন সোরা মানে হচ্ছে আকার তাহলে আকার আছে কেমন তিনি বলে যাননি আমরা জানি না কেমন আকার আছে কিন্তু কেমন জানি না যদি তর্ক করে কেউ বলে যে আল্লাহর আকার আছে তার প্রমাণ কি এই যে আল্লা নবী দেখেছেন সোরা আকার দেখেছেন দ্বিতীয় কথা যদি কেউ মানতে না চায় যে আল্লাহ নিরাকার বলতে চায় এবং বিভিন্ন বই আপনার স্কুল কলেজের বইগুলোতে নিরাকার নিরাকার এবং অন্য ধর্মের মাবুদের কথা অনেক জায়গাতে আছে আল্লাহ নিরাকার কিন্তু না আল্লাহর আকার আছে যদি তর্ক করে বলে তার প্রমাণ কি তো আপনি তাকে বলেন ভাই তুমি জান্নাতে যাবে তুমি মুসলমান তুমি জান্নাতে যেতে চাও সে নিশ্চয়ই বলো আমি জান্নাতে যাবো হ্যাঁ আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ জান্নাতে যাবো বলছি তাহলে বলো দেখি জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি সেখানে হুর পাবে আ সেখানে মার্শাল্লা ইচ্ছা মতো খাবার পাবে এবং এমন খাবার খাবে গাছের ডালে পাখি বসে আছে ভোনা মাংস খেতে শখ হলো সে পাখি ধরে আর জবাই করতে হবে না কি হবে সঙ্গে সঙ্গে তার ভোনা গোস্ত আপনার সামনে এসে যাবে খান খালি গাছের ডালে আপেল ঝুলে আছে আর এই আপেল দুনিয়ার আপেলের মতো না খেতে ইচ্ছা হলো গাছের ডাল নিজেই নুইয় এলো কত ফোহা দা নিয়া কাছা একবার নি করতে তাই তুলে খান তাই না গাছ থেকে বাজনা হবে আরও কত কি আরো কত কি এত এত শোক এত শোক জান্নাতে জাননাতে এত সুন্দর বালাখানা হবে জান্নাতে থুতু হবে না জান্নাতে মাসিক হবে না জান্নাতে পেশা পায়খানাই হবে না তাহলে তা এত খাবো যাবে কোথা শুধু খেয়ে যান এত খেলে যাবে কোথায় দুইভাবে আল্লাহ তালা তার ব্যবস্থা করে রেখেছেন নম্বর এক এইভাবে একটা ঢেকুন নেবেন আর ওই জিনিসগুলো বেরিয়ে যাবে তাতে দুর্গন্ধ হবে না তাতে সুগন্ধ আর নম্বর দুই শরীরে এক প্রকার ঘাম হবে আতর সেই ঘাম হয়ে আপনার শরীর থেকে সমস্ত খাবার বেরি আবার খান আল্লাহ জান্নাতের এত সুখ কত সুখ তার সঙ্গে আপনার স্ত্রী একাধিক স্ত্রী সেই স্ত্রী নিয়ে শুধু আপনি আনন্দ করুন সেদিন আমলের দিন না আনন্দের দিন শুধু আনন্দের দিন এত এত নিয়ামত এত কিছু সব হঠাৎ করে আল্লাহ বলবেন এ বান্দারা তোমরা আর কিছু কি চাও এত কিছু হলো এখনো পর্যন্ত শ্রেষ্ঠ নিয়ামত আসেনি তোমরা আর কিছু কি চাও বান্দারা বলবে আল্লাহ গো আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন জানাতে এত সুখ দিয়েছেন আবার কি আমরা চাইতে পারি তো বলে না আরো কিছু চাও যখন আল্লাহ তালা ছাড়বেন না তখন কি আর চাই বাচ্চা আর কি আছে আল্লাহ আমি জানি না তখন আল্লাহ বলবেন যাও তোমাদের জন্য আমার সন্তুষ্টি চিরদিন জন্য বহাল করে দিলাম আর আমি তোমাদের প্রতি কোনোদিন রাগান তারপর নূরের পর্দা উন্মোচিত হবে আর আল্লাহ চেহারা দর্শন দেবেন দিদার হবে সমস্ত জান্নাতি বান্দারা ভেলভেল করে আল্লাহর চেহারা দিকে তাকিয়ে থাকবে বুঝো হইয়া ওমাই না জরা ইর্বিহা না জের একদম সজীব চেহারা নিয়ে তারা আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবে তার মানে আল্লাহ চেহারা আছে আর যখন তাকিয়ে আছে তাকিয়ে দেখবে তখন তার আকার আছে কারণ যে জিনিসকে দেখা যায় তার আকার আছে যা দেখা যায় না তার আকার নেই বাতাসকে দেখা যায় না বাতাস আকার নেই নিরাকার গ্যাসকে দেখা যায় না গ্যাস নিরাকার যাই হোক যা দেখা যায় না তা নিরাকার কিন্তু যা দেখা যায় তার আকার আছে মহান আল্লাহকে দেখা যখন যাবে তখন নিশ্চয়ই তার আকার আছে রাসুল্লাহ সাল্লাম বলছেন সেই যে তাকিয়ে থাকবে এমন ভাবে তাকিয়ে থাকবে যে জান্নাতের সমস্ত সুখকে ভুলে যাবে সবথেকে উত্তম এবং সুখময় সুখ হলো এবং খুবই গুরুত্বপূর্ণ সুখ এবং খুবই বড় সুখ সেটা হল কি আল্লাহর দিদার সব থেকে বড় নিয়ামত আর সমস্ত সুখকে ভুলে যাবে মানে সবচেয়ে বড় সুখ হলো এইটা সুতরাং আল্লাহকে দেখা যাবে আল্লাহর আকার আছে আল্লাহকে নিরাকার বলা ভুল দুটো আকিরার সংশোধন করলাম যাদের মধ্যে এই ভুল ছিল খবরদার এই ভুল মনের মধ্যে পুষে রাখবেন না মন পরিষ্কার করুন মন পরিষ্কার না করলে মনের জমি জঞ্জালে পরিপূর্ণ থাকলে আকিদা সংশুদ্ধ না হলে না আমার রোজা কিচ্ছু কবুল হবে না ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের সাথে থাকবেন এবং আরো কিছু কথা বলবো এই কামনা করেই আপনাদের কাছ থেকে আশা করি আমি বিদায় চাইব তার আগে কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আহমতুল্লাহ प्रश्नता हम शहीद कथार अर्थाई शहीद आज सोहीद हो थाक तो, ताहले के पृथ्वी शहीद कथाराम बसुके शहीद ना बोले बला हत शहीद मान हमारा आल्ला रास्ते जेहद करते गानलिए देा हम शहीद আল্লাহ ছাড়া অন্যের পথে জিহাদ করতে গিয়ে বা খুনো খুনি করতে গিয়ে বা মারামারি করতে গিয়ে বা বিক্ষোভ ধর্মঘট করতে গিয়ে মারা যায় তারা শহীদ নয় একমাত্র যে ব্যক্তি আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করতে গেছে এবং সেখানে খুন হয়ে গেছে সেই হচ্ছে শহীদ ছাড়া আর কেউ শহীদ না নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শহীদ বলা যাবে না আমরা বলতে পারি না কোরআন হাদিস যাকে বলেছে শহীদ তাকে ছাড়া আমরা কাউকে নির্দিষ্ট একবার বললেন জেহাদে ছিলেন তারপরে সাহাবে বলেন অমোক লোক সাংঘাতিক জেহাদ করছে সাংঘাতিক যুদ্ধ করছে ও যদি মারা যায় তো শহীদ হয়ে যাবে তখন আল্লাহ রসুল আসলাম বললেন ও জাহান নামে যাবে কি ব্যাপার এইভাবে জিহাদ করছে মুসলিমের হয়ে ইসলামের হয়ে মুসলিমদের হয়ে জেহাদ করছে সে জাহান নামে যাবে তো সাহাবি বলছেন আমি দেখতে লাগলাম দেখি ও কি করছে এরকম জেহাদ করছে অথচ জাহান নামে যাবে হ্যাঁ অনেক কাফের ধ্বংস করলো করার পর শেষকালে তার হাতটা কাটা গেল হাত কাটা গেলে ঝুলছিল তখন সে নিজে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তরবারিকে এইভাবে ফাড়া করলো আর তার ওপরে ভর দিয়ে বুকের ওপরে গেঁথে নিল মারা গেলো অথচ যারা দেখবে বাহ্যিকভাবে দেখবে সে শহীদ কারণ জেহাদে সে মারা গেল শহীদ এইভাবে কোন মানুষকে নির্দিষ্টভাবে শহীদ বলা আমাদের জন্য জায়েজ না বাকি থাকলো আর এক প্রশ্ন যে বর্তমানে শহীদ হওয়া যাবে কি না প্রথমে আমাদেরকে জানতে হবে যে বর্তমানে সেই জিহাদের ময়দান আছে কিনা যে জিহাদে মারা গেলে পরে শহীদ হওয়া যায় আপনি আগে জিহাদের ময়দান বলুন যে কোনটা সঠিক জিহাদের ময়দান যেখানেই জিহাদ হচ্ছে যুদ্ধ হচ্ছে সেখানে গদির জন্য হচ্ছে রাজনীতির কারণে হচ্ছে না ইসলামকে উঁচু করার জন্য হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যদি ইসলামকে উঁচু করার জন্য হয় তাহলে সেটাই হলো জিহাদ এবং সেটাই হলো সেই যুদ্ধে যে মারা যাবে সেটাই হবে শহীদ কিন্তু আপনি বলুন যে বর্তমানে যেখানে যুদ্ধ চলছে যদি হাকিকাতেই সত্যপক্ষেই সেই জিহাদ হয় যে জিহাদ কোরআন হাদিসে উদ্দিষ্ট তাহলে সেখানে মারা গেলে শহীদ আর না হয় আপনি অন্যভাবে যে কোনো একটা কাজে গেলেন যে কোনো একটা দলে গেলেন যে কোনো একটা সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আপনি নিজেকে আত্মহত্যা করলেন আপনি নিজে ধারণা করলেন যে আমি শহীদ বা অন্য কেউ বলল যে অমক শহীদ সে শহীদ বললেই কেউ শহীদ হয়ে যায় না বুঝতে পাচ্ছেন এখন আমাদেরকে চিনতে হবে যে সঠিক জিহাদ কি জিহাদের শর্তাবলী কি তারপরে সেই রকম জিহাদ কোথাও আছে কি না তবে আমরা বলবো যে হ্যাঁ অমুক জায়গায় গেলে শহীদ হলে পরে শহীদ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসলাল নবীন মোহাম্মদ আল আলহি ওজমাইন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 সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর হফিয়ার পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যা মানুষকে আখেরাত মুখী করে আগ্রহ তোমাদের অতি ব্যস্ত করে ফেলবে পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা अनुप्राणी आल्लाह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादी समूह आज रत एगार सकाल दस टाय बांग Marriage or divorce? What's Islamic ruling? Niqaam. Solution or problem? Heaven or hell? Uh, there is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want.